من يهده الله فلا مضل له ومن يمرله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين اللہ صبح دربارے حامد شکر پیش کر جمار জন্য مانکے گھنٹ করেছেন کتاب شناریک کرد اللہ যেহেতু আমাদের سامنے رمضان মাস যারা আমরা। ইমানের উপরে চলার চেষ্টা করি এবং মানুষকে ইমানের পথে দাওয়াত দেওয়ার চেষ্টা করি তাদের জন্য একটা দাওয়াতি প্যাকেট করে দেওয়ার জন্যই আজকের আলোচনা আমরা প্রথমে মানুষকে দাওয়াত দিতে গিয়ে যেটা বলতে পারি তা হল যে আমাদের মৃত্যুর পরে কবরে তিনটা প্রশ্ন আসবে প্রশ্ন তিনটা নিজেরা মুখস্থ রাখব शिखा से तीन प्रश्न कि मान रबा तुम्हार रब के प्रथम तक्षिप्त आगे रबर अर्थ बुझान जेटा विस्तारित आगे शुनेब बोलते एक कथाय समस्त माहलोक सूचना थ पूर्णत पोचानो पख जायोजन ये सबग जिनी निजे पक्ष बुझे शुने व्यवस्था करें तर नाम हम रब यानुषेर खाद्य प्रयोजन एरक भा जा प्रयोजन जख मेर पेटेम तक हम खा प्रयोजन छाभल कर दुनिया आसार पर प्रयोजन से आस्ते आस्ते दात बे हल एरपे और बड़ होट दाँतगढ़ भेजे बड़ दात बे हल्द जख जायोजन सबग जिन व्यवस्था करें हम रब एक्टा जिनि क्लियर करते समाज मानुष मने मुस्लिम मानी हस्जिदे पास नाम पढ़ा সবচেয়ে ভালো মুসলিমকে যে পাতুত্য নামাজ পড়ে রোজার মাসে রোজা রাখে ধনী হলে হজ করে জাকাত দেয় এ সবচেয়ে ভালো মুসলিম আমাদের মুসলিম জাতির এটা খেয়ালের মধ্যেও নেই যে মুসলিমদের এই মসজিদ থেকে বের হলে পরেও আল্লাহর হুকুম মতো চলতে হবে ব্যবসা বাণিজ্য ব্যাংক আদালত संसद सबगुलो मुस्लिम दे चलेकूम मत इसलम्य धर्म मत एरक धर्म नया धर्म के गीर्जा ढुक मंदिरे ढुकर्म चले मस्जिदे मंदिरे और बाकी बाहर कर्म चले तन गड़ा निजस्व आईने इ मान रब्बुकार मध्य विषय क्लियर करते हैं रब आसले हे जीविका दाता विधानदाता आईनदाता सबकिु रबरा असादा लाइलादुल्लाह रब्बिल आल्ला मानी की आल्ला एक कथा सार्वभौम क्षमतार मालिक सर्वमय क्षमता मालिक और वही सार्वभौमत जो कमांड एट हब आल्हमदुल्लाह रब्बिल এই আপনারা দেখবেন যেই কোনো দেশ প্রথমে তারা সার্বভৌম ক্ষমতা দাবি করে এবং সেই ক্ষমতার মাধ্যমে তারা একটা সংসদ তৈরি করে এইখানে বলি তার আইন তৈরি করে কারণ সার্বভৌমত্বের কমান্ড হল আইন সার্বভৌমত্ব যদি না থাকে ক্ষমতা যদি না থাকে তাহলে তার হুকুম কেউ মানবে না একটা দোকানের মালিক से दोकान मालिक तर क्षमता आ कारणे तोान कर्मचारी तरह हुकुम मानते बा कर्मचारी जी तुकुम ना माने जुग से थार ना ठीक युगते एक ममिने विश्वास चाहे सर्वमय क्षमतार मालिक के जीवन सब किचुते एकम्रार हुकुम मत चलते है तो रब हिसाब आल्ला के विश्वास करल যদি আল্লাহর কমান্ড আল্লাহর বিধান সব ক্ষেত্রে বিশ্বাস করে এ কারণে আমি জিকির আমার দেশের মানুষেরা জিকির বলতে মনে করে কি লাগে জিকির করো। ঠিক আছে আমি জিকির বলতে মৌখিক যে উচ্চারণ করা হয় এটাকে অস্বীকার করছি না আমি এটা আগেও ক্লিয়ার করেছি যে জিকিরের তিনটা অর্থ কয়টা অর্থ তিনটা অর্থ একটা হচ্ছে জিকির মানে স্মরণ করা जिकिर मानी स्मरण कर गिए जो कह करते गई आल्लर हुकुमा कीरण करार नाम हो जिकिर हमें व्यवसा करते गलम आम एकजन लेंदेन करलम वदा करसब क्षेत्रे आल्लर हुकुम की अदा खिलाफ करा जाोखाबादी जा प्रत्येक क्या करते गजटा दखन कर आल्ला हुकुमा के सरण करार नाम हिकिर স্মরণ করা জিকিরের আরেকটা অর্থ হচ্ছে আলোচনা করা কোরআন শরীফ আপনি দেখবেন সুরায় মারিয়াম বা অন্যান্য আছে অজ ফিল কিতাব মারিয়াম অজ ফিল কিতাব ইসমাইল কিতাব মারিয়ামের জিকির করুন ইসমাইলের জিকির করুন অজ তুরফিল কিতাব এব্রাহিম ইব্রাহিমের জিকির করুন এই জিকির মানি কি আমি ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম জিকির করবো এটা বলবে তাহলে এখানে জিকির মানে কি এই জিকির মানে আমি এব্রাহিম এব্রাহিম ধাক্কা মারব এটা বলবো কেউ তাহলে কি হচ্ছে মানে এখানে আলোচনা অর্থাৎ তারা বলছে এব্রাহিমের আলোচনা করুন ইসমাইল আলোচনা করুন মারিয়দের আলোচনা করুন ঠিক এরকম জিকির অর্থ হচ্ছে লাল ইহাই জিকিরি করা মানে আপনি যেখানে যাবেন সেখানে আল্লাহ তাও সাইজের জিকির আলোচনা করবেন আর বাস্তব হল এই একটা হাদিস যে বলা আছে তোমরা এমনভাবে জিকির করো যেন লোকেরা পাগল বলে এইটাকে বলে ওনারা যারা নাচে গে যারা জিকির করে লাফালাফি করে দৌড়দড়ি করে চিৎকার মারে তারা এটা যে দলিল পেশ করে যে আল্লাহ রসুল বলছেন যে তোমরা জিকির করো এমনভাবে যেন লোকেরা কি বলে তোর এইটা কি লাফালাফি করার কথা বলছেন আল্লাহ রসুল এটার অর্থ এটা যে আপনি যে কোনো জায়গায় যান সেখানে গিয়ে আল্লাহর আলোচনা আলোচনা করুন আল্লাহ নব্বী যেটা করেছিলেন মেলায় গেলেন লাহ ইল্লাহ আগে হজ করত লোকের আমি তো আগে বলেছি লোকের আগেও হজ করত আল্লাহকে তার আগে বিশ্বাস করত লাহ ইল্লাহ গণ্ডগোল ছিল ইল্লাহ না ইল্লাল্লাহরা ওরা মানত লাহা অর্থ মাংস কেউ নেই কোনো আল্লাহ নাই ইল্লাহ কাল্লাহ ছাড়া এইখানে গণ্ডগোল ছিল নতুবা খালি ইল্লাল্লাহ বলে যেটা বলা হচ্ছে এটাই কোনো গণ্ডগোল নেই ওরা আগে আল্লাহ মানত আমাদের সমাজের লোকের আল্লাহ মানে ওদের লাইল ওদেরও লালহাই গণ্ডগোল ছিল আমাদেরও লাইলহাই গণ্ডগোল আছে আল্লাহ তারা বলছেন অকর আল্লাহ ইসনাইন তোমরা দুই আল্লাহ বানাইও না মসজিদে আল্লাহ একজন বাইরে আল্লাহ কি কারণ আমি আল্লাহ অর্থে বলেছি আল্লাহ বর্থে হচ্ছে সার্বমৌখমতামালিক তারা আমাদের মসজিদে আমরা সার্বমত মানে আল্লাহর বাইরে গিয়ে মানে আর অন্যদের মস্তিরে আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়ি এত কঠোর এখানে মস্তিরের নামাজে যদি ইমাম সাহ কোনো ভুল করে লোক মানিবে না ইমাংসা ভুল করে জুমার নামাজ দুই রেখা যদি একাকাত পড়ায় লোকে মানবে ইমামসাহ জোরে রাত পরা যায় আত্মিকেরাত পড়ায় লোকে মানবে এইখানে যেমন আমরা একেবারে খুব সচেতন আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না এই রকম এই ছোট্ট ইমামসাহ মস্তিদের ইমাম তো ছোট ইমাম আসল ইমাম তো দেশের ইমাম तो देशर ही नामा जदि आल्लर हुकुमे बहरे जाए लोकमा दिना हम कि दे भय करी प्राइटा कथा शुना जाए राष्ट्रद्रोह अरे भाई राष्ट्र हुकुम ना मानले जदि आईन ना मानले राष्ट्रद्रोह है आल्ला हुकुम ना मानले की आल्लाद्रोह तुम पदे पदे आल्लाद्रोह हो আল্লাহ বললেন চোরে হাত কাঠ না এটা চলবে এই যুগে আল্লাহ আল্লাহ বলেন মদ হারাম তুমি এরকম আরো অনেক বিধান আছে যেন সাতটি আল্লাহ বলেন একরকম আমরা দিয়ে আর একরকম এরকম জমি জমা বন্ধ করেন আল্লাহ করেছেন আমরা এখন এটা পরিবর্তন করার জন্য চক্রান্তরিক আছি এরকম যারা আল্লাহকে মানে অথচ আল্লাহর বিধান মানে না তাদের মধ্যে মক্কার আবু জাহেলদের মধ্যে কোনো পার্থক্য নেই মক্কার আবু জাহেলের দাড়ি ছিল লম্বা দাড়ি ছিল মক্কার আবু জাহেলের মাথায় পাগড়ি থাকত মক্কার আবু জাহেল সবসময় খানায় কাবাই পড়ে থাকত বললাম না যে মেরাজ থেকে এসে সর্বপ্রথম দেখা ও লোকার সাথে খানায় কাবাই কি দেখা আবু জাহালের সাথে কি বড় আবেগ এ করত কোন হাজি আসলে দূরের থেকে ওমরা করতে আসলে তাকে কে আগে ক্ষেপমত করবে আবু জাহরের আগে কেউ পারতো না এবং আমার তো যতটুকু গবেষণা আরবদের ইতিহাসে শিক্ষার উপরে জ্ঞানের উপরে সবচেয়ে যে বড় উপাধিটা এটা হচ্ছে আবু জাহরের ওর আসল উপাধি কি আবুল হেকাম হেকাম হেকমতের বহু মানে সমস্ত হ্যাকমত জ্ঞানের পিতা জ্ঞান পিতা আল্লাহর রসুল সালামরা ঘুরে বলেন আবুল জাহাল মূর্খের পিতা ওর নাম আবুল হেকামোনা আবুল না ওর নাম কি আমর হেসাম ওর আমর বাবের নাম হেসাম তো যাই হোক আমি প্রথম বলছিলাম যে আমাদেরকে মনে রাখতে হবে যে কবরের তিনটা প্রশ্ন মান রব্বুকা কে তোমার রব ছিল এটা ক্লিয়ার করে দেওয়া দুই নম্বর বিষয় হল অমা দিন উকা তোমার দিন কি ছিল প্রশ্ন করা হবে এটা ক্লিয়ার করতে হবে দিন আল ইসলাম আমার একটা দিন আছে আমি নিরপেক্ষ না এখন ধর্ম নিরপেক্ষ কেউ আছে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে আবার কেউ আছে রাজনীতি নিরপেক্ষ ধর্ম পালন করে কি বললাম রাজনীতি নিরপেক্ষ ধর্ম তার মানে তাদের ধর্মের মধ্যে বাইরের কোনো কথা নাই ওই আত্মাদের উপরে কথা হবে। জমিনের নীতের কথা আর করে দুনিয়াতে আল্লাহ হুকুম মানা দরকার ব্যবসা বাণিজ্যে হুকুম থাকা দরকার আদালতে আল্লাহ হুকুম থাকা দরকার নবী সবচেয়ে বড় কাজ যেটা নবীদেরকে আল্লাহ কেন পূরণ করেছে ওরানের কয়েক জায়গায় সাথের মধ্যে আছে जे आल्ला तला रफुल देखे प्रेरण कर सहकारे कि आला दिन कुल्ली दिन के अन्न्य समस्त दिन विजयी करारेब करार विजयी करार् बला पृथ्वी जतक्षण पर्त एक दीघात परमान जमीन कुफुरे दखले का काफे विजयी था অতক্ষণ পর্যন্ত মুসলিমদের জন্য ফরজ থাকে যুদ্ধ করা তাকুনা, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করো কতক্ষণ হাটালা তাকু তাকুনা ফিতনা যতক্ষণ না ফেতনা চিরক তরে মিটে যায় ফেতনা বলতে এখানে শিরিক আল্লাহ সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় ফেতনা এই ফেতনা মানেই हम समाजेतना मारे ना फेतना मारे सिरिक आल्ला जमीन कथाओ आल्ला द्रोह थकते दिन उकुल्लु दिन सर्वत्र आल्लर दिन प्रतिष्ठित अतक्षण चब्र थक के ताल तुझा गल आते दिन नाम की इल्लाम वही इसलम दवा दी इसलमर को काटसाट करा सूची नहीं আমি আমার সুবিধার জন্য পাঁচটা জিনিস খাত করে নিলাম এই পাঁচটার দাবার দিব না যায়জ নাই আমি ছয়টা খাত করলাম ছয় উচলের দাবার দিব কে অধিকার দিল তোমাকে ইসলামের বেনা কয়টা পাঁচটা ওই পাঁচটার দাবা দিতে হবে সেই পাঁচটার প্রথমটা কি ইমান ইমানের শাখা আছে সত্তরের উপরে কত উপরে ওই সাতাত্তর শাখা সহ ইসলাম ওই ইসলামের দাওয়া দিতে হবে তাহলে ইসলামের দাওয়াত দিব আমি কিসের দাওয়াত দিব যে ইসলামের বেনা কয়টা যে ইসলামের ইমান প্রথম বেনা সেই প্রথম বেনার শাখা আছে কত সত্তরের উপরে সেই সত্তুর শাখা সদত্তর শাখা এই সবগুলো আমার দাওয়াতের অংশ সেই ইসলামের মূল বেনা তাউহিদ ইমানের ভিত্তিক তাউহিদ আল্লাহ করতে পার সেই তাউহিদের দুই রকম কয় রকম কি কি কুফুরবিত্ত অব কিমান বিল্লা সবাই এক্ষুর বৃত্ত হবো তৈম বিল্লা ল ইহা একটা ইল্লাহার একটা লালহা বলে সমস্ত গ্যারুল্লাহ বর্জন করা তাগুতকে বর্জন করা যত আল্লাহর আসন দখল করে আছে সব বর্জন করা ইল্লা আল্লাহকে গ্রহণ করা এই দ্বিতীয় আপনারা জানেন শুধু সংক্ষিপ্তকে দাবারটা বলে দিচ্ছি মা দিন উকা দিন কি তোমার এটা ক্লিয়ার করতে হবে কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না অনেক পীর বের হয়েছে বর্তমানে যারা বলে যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই কুফাররা খুশি হয় বললে এইগুলো বললে এহদি খ্রিস্টান খুশি হয় মৃত্যু পরে কবরে যখন জিজ্ঞেস করবে মা দিন তোমার দিন কি ছিল তখন কি উত্তর দিতে হবে না ধর্ম নিরপেক্ষ বলবে আমি ধর্মনিরপেক্ষ ছিলাম চলবে এটা ক্লিয়ার করতে হবে তিন নম্বর প্রশ্ন হবে অমান হাদার রাজুল আল্লাহিকুম তোমাদের মাঝে তাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে ছিল তার মানি আপনি বলে দিন মোহাম্মদ সালাহ সালাম এটা বলতে হলো আপনাকে তার আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে নতুবা সব ভুলে যাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ তার যে শিক্ষা এটা বাস্তবায়ন করতে হবে নিজের জীবনেও এবং সমাজে রাস্তে আমাদের সর্বত্র এই তিনটা কাজ প্রথমে ক্লিয়ার করা এরপরে তাদেরকে বুঝানো যে ইসলামের মূল ভিত্তির নাম লাইল হাই্লাহ মূল ভিত্তির নাম কি মানে তাউহাইদ ইসলামের মূল ভিত্তি কি এই তাউহীদের দুইটা অংশ আমরা বলেছি একটা বলেছিলাম কি এক আল্লাহর আবাদত করা লা লাল্লাহার মধ্যে দুইটা অংশ একটা হল ইল্লাহ মানে এক আল্লাহ লাই সব গায়রুল্লাহকে বর্জন করা শিরিক বর্জন করা তাই লাইলাহ বলে সমস্ত সিরিক গায়রুল্লাহ যত সব বর্জন করছি আর ইল্লাহ মানে শুধু কাকে গ্রহণ করছি এক কথায় সমস্ত গায়রুল্লার আনুগত্য বর্জন করা আর একমাত্র আল্লাহর আনুগত্য গ্রহণ করা কয়টা কাজ হল ওই যে বলে থাকে আমি যে একটা বিল্ডিং এ নতুন রং করতে হল পুরাতন বিল্ডিং কি করতে আগে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয় নতুন রং চেষ্টাই হবে নাকি লাইলা বলে সব গায়রুল্লাহকে অন্থ থেকে উৎখাত করা হলো ইল্লা আল্লাহ বলে কি করা হল এক আল্লাহকে গ্রহণ করা হল বা এটা ক্রিয়ে করা হল এই দুইটা অংশ একটা হচ্ছে অটল থাকা অন্যকে দাওয়াদলবুদ্ধ করা এবং আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য কি করা শত্রুতা পোষণ করা আল মো আলাদ অর্থাৎ তারা কাহু যারা এটা বর্জন করবে তাদের তারা মুসলমান তারা কাশেন তাদের সঙ্গে আমাদের কোনো সম্ভব নাই ভালোবাসা থাকবে না আর দুই নম্বর হচ্ছে শত্রুতা পোষণ করা যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে আমাদের শত্রুতা থাকবে অর্থ্যাক ফিরোমান আর যেটা করবে তার থেকে আমাদেরকে দূরে থাকতে তাদের তাক করতে হবে আমরা কাফের কাফের বলতে শিখি নাই দুর্ভাগ্য এই যে মক্কায় যারা কাফের ছিল তাদেরকে কাফের বললে তারা রাগ করত না আর আমাদের সমাজে অনেক কাফের আছে যাদের কাফের বললে কি করে অথচ এই লোকগুলি আল্লাহর হুকুম মানতে শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কয়টা শয়তান কি আল্লাহ বিশ্বাস করে না শয়তান আল্লাহ বিশ্বাস করত বেহ ইবাদত করত সবই করত শয়তান কি আল্লাহ সবক অমান্য করেছে নাকি শয়তান আল্লাহর হুকুম ওইটা অমান্য করেছে যেটা তার যুক্তির বাইরে ছিল हमारे समाज एरक बहुत लोक पा जरा अरे आल्ला हूक चले ना कि रखो तुम्हार कुरान राो तुम हादिर यो मुसलमान ना काफे जो नाम पढ़े रोजा राखे नाम पढ़ते वो नफल पढ़ते वादे कपाले दाग पड़े गेर पर काफे बुझता भी इमान मजबूत रखें क्या चाल मटल नारी सर्वनाश यत लम्बा दाड़ी युंदर टुपी এত কপালে দাগ পড়ে গেছে এরপর কাফের আ কাঠেন যে আল্লাহর কোনো হুকুমকে তুচ্ছ করে আল্লাহর হুকুমকে অস্বীকার করে আল্লাহর কোন হুকুমকে এই জিগে চলে না বলে বিশ্বাস করে সেই ব্যক্তি মোতামান্না কাঠেন রোজা কথা আপনি পালন করতে পারেন না খুব পার্থক্য করবেন একটা লোক রোজা রাখে না বিশ্বাস করে যে রোজা রাখা দরকার বিশ্বাস করে আল্লাহর হুকুম পালন করা দরকার কিন্তু সে বলে যে আমি শয়তানের ধোকায় পড়ে রোজা রাখতে পারি না এই লোকটা কিন্তু কাফের না এই লোকটা কি না আর একটা লোক বলে কি আরে রোদা রেখে পাইলা কি রোদা রেখে বাদুরে নামাজ করে ঢেকিতে বলেন এরকম এই কথা যে বলবে যে তুচ্ছতাচ্ছিল্য করল অস্বীকার করলো আল্লাহর কোরআানে অথবা সহি হাদিস দ্বারা প্রমাণিত কোন বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে অবজ্ঞা করে উপহাস করে মজা করে তুচ্ছ তাচ্ছিল্য করে সে ব্যক্তি মুসলমান না কাফেন এই আকিদা কিরিয়া থাকতে হবে আমাদের আকিদার কোনো সবক নাই দেশে যে কারণে মুসলমান আর মুখ একসাথে থাকে মো আল্লাহের কোন শবক নাই একজন মুসলিমদের সাথে একজন অমুসলিম এর কোনো বন্ধুত্ব হতেই পারে না সম্পর্ক থাকতেই পারে না আল্লাহ এটা খুব কঠোর মতো করেছেন আল্লা তালা উত্তর দেবেন কি খবরদার ওটা তোর পরিবারের লোক না আমি যে পরিবার তোকে বুঝিয়েছি তোমার যে পরিবারকে আমি নৌকা বলেছি সেই পরিবার এই লোক না সেই পরিবার ইমানদের সম্পর্ক আত্মীর আত্মার সম্পর্ক ইমানের সম্পর্ক ওই পরিবার না ওরা ডুবুক ওরা ডাক দিবান আর আল্লা নবীর স্ত্রী হাবিবা দিয়া আবু সুফিয়ানের মেয়ে মক্কার নেতা গাফেরদের নেতা তখন তখন ইসলাম গ্রহণ করে নাই খোদাই দেওয়ার সন্ধির ফাঁকে সে মদিনায় গিয়েছিল ওম্মে হাবিবার ঘরে ঢুকল কি করেছিলেন ওম্মে হাবিবা বিস্তাটা গুটিয়ে ফেললেন বাপ মেয়ে মুসলিম ইমান উপরে দাঁড়ানো আছে অটল আর বাপ কাফের কষ্ট করে মক্কা থেকে চলে গেছে এখন তো এসি গাড়িতে যাই তখন তো মক্কা থেকে কিভাবে এর পরেও মেয়ের মন অটল ইমান উপরে স্থির বাপকে দেখে বিছনা গুটিয়ে ফেলেছে বাপ বলল ব্যাপার কি বিছনা গুটাইলে কি জন্য আমি মক্কার নেতা তোমার বাবা এই বিছনাটা আমার সান উপযুক্ত নয় সেজন্য গুটিয়েছ নাকি বিছানাদার উপযুক্ত আমি নই কোনটা কি বলেছিল ইমাম বসতে হবে আল্লাহর নবীর স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে একদিকে নবী আর একদিকে বাপ কি বললেন যে তুমি হতে পারো আমার বাবা হতে পারো মক্কার নেতা তুমি মশরিক পুরাণ পরিষ্কার বলেছ ইন্নামাল মশরিক উ না দেখুন মোশরেক না পাক আর এই বিছানাটায় বসেন আমার নবী মোহাম্মদালাম নবীর বিছানায় একজন মোশরেক না পাক কোন ব্যক্তি বসতে পারেন সেজন্য গুটি বৃত্তি আল্লাহ এটাই দাওয়াত দিতে হবে লাইল্লাহ আল্লাহ থারা কোন ইলাহা নাই এক আল্লাহ অনগত্য দিকে আহ্বান করতে হবে অপার দিকে শিরিকের থেকে নিষেধ করতে হবে মমিনদের সঙ্গে বন্ধুত্ব হবে কাফেরদের সঙ্গে শত্রুত হবে দলিল বহু আেশ করেছি এব্রাহিম আল্লাহ বলেছেন বলেছেন এব্রাহিম আলাহ সাল্লামকে আদর্শ বলেছেন পুরানে পরিষ্কার বলা হয়েছে তাদের তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এব্রাহিমের মধ্যে এবং যারা তার সঙ্গে ইমান এনেছে তাদের মধ্যে বোঝা গেল এই যে একটা কথা বারবার আমরা বলি আগের যুগের মুসলমানদের মতো আমাদের হওয়া সম্ভব না এই যে একটা শয়তানে ঢোকা আল্লাহ বলিম এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের আদর্শ হয়েছে কোরআনে বহু জায়গা অনেকে বলে সাহাবিদের মধ্যে হওয়া সম্ভব কোরআন প্রতিবাদ করেছে এগুলো একটা শৈতানের ঢোকা এগুলো শৈতান তারা এগুলো বলে তারা শৈতান মুসলমানদের ইমান দুর্বল করা যায় এগুলো বলে कारण कुरान परिष्कार से मिनु कमा मान नाथ अमिनु कमा मानान नाथ तुम्हारा ठीक से भाव मानो जो साहबारा मानव कत आल्लाहबी मतई मान्य हुजुर की सहबी मतई माना कि संभव कुरने आर क्या और मार्क कथा ফাইন আমানু বিমিসিমা আমাং তুমি ফকাদিহিতা দাও ফাইন আমানু যদি দুনিয়ার মানুষেরা ইমান আনে বিমিসিমা আমাং তুম্বিহি যেরকম ভাব ইমান এনেছ তোমরা সাবিরা তোমাদের মতো ইমান যদি আনে তোমাদের মতো ইমান যদি আনে ফকাদিহিতা দাও তাহলে তারা হেদাতপ্রাপ্ত হল তোমাদের মতো ইমান না হলে তারা হেদায় প্রাপ্ত নয় বোঝা গেল ইমান আনতে কাদের মতো পরিষ্কার হয়ে গেল আল্লাহ তারা সেজন্য বলেছেন আমানু ইন্না মিনকুম এব্রাহিম আল ইস্তালাম বলতেছেন কি বলতেছেন যখন ইব্রাহিম আলাই ইসলাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন ইন্না পোরা মিনকুম আমরা তোমাদের থেকে বারা করলাম বারা মানে কি আল্লাহর উদ্দেশ্যে কার থেকে সম্পর্ক ছিন্ন করার নাম কি বারা আল ওলা মানে আল্লাহর উদ্দেশ্য কারো শুনে মোহ্বত করা এল ওলা আর আল্লাহর উদ্দেশ্য কার থেকে সম্পর্ক ছিন্ন করার নাম কি আল বারা আবার তারা বলছেন আমরা তোমাদের থেকে বারা করছি অমিনা তা আবুদুন আমিন্দুন ইল্লাহি এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করছো তাদের থেকে বাড়া করছি বোঝা গেল মূর্তির থেকে বাড়া আগে করবো না মূর্তি পুজকদের থেকে আগে করব এটা গুণ্ডা করেছেন মূর্তি আগে না আগে যারা মূর্তি তৈরি করে যারা পূজা করে তারা বানায় এদের কথা বোড়াও মেনকুম আমরা তোমাদের থেকে বাড়া করছি তোমাদের থেকে আগে আমরা যারা তোমরা মূর্তি পূজা করো গাইডের আবাদত করো তাদের থেকে বারা করছি সম্পর্কে ছিন্ন করলাম। অনিমা তার আমিন দূর এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবার করছো তাদের থেকে সম্পর্কে ছিন্ন করলাম বারাহ করলাম কাফারনা বিকুম পুরানের কিফারনা বিকুম আমরা তোমাদেরকে কুফুর করলাম অস্বীকার করলাম প্রত্যাখ্যান করলাম বোচন করলাম তোমাদেরকে মানি না কাফারনা বিকুম তোমাদেরকে মানি না অবাদা বাইনা না আদা আবাদান আর তোমাদের মাঝে আমাদের মাথে চিরস্থায়ী শত্রুতা ঘৃণা বিদ্বেষ শুরু হল তোমাদের সঙ্গে বন্ধুত্ব নাই চিরস্থায়ী শত্রুতা ঘৃণা বিধ্বেষ হাতটা যতক্ষণে তোমরা এক আল্লাহর এমাদতের দিকে আনগত্যের দিকে ফিরে আসবে তাহলে আবার আমরা বন্ধু হয়ে যাব তাহলে বোঝা গেল পরিষ্কার হয়ে গেল লাহা ইল্লাহ আল্লাহর দিকে মানুষকে হবান করবো আল্লাহর অবাদ দিকে হবান করবো এবং আল্লাহর শিরিক থেকে মানুষকে বর্জনকে দূরে থাকব। নিজেরা থাকবো অন্যদেরকে থাকার আহ্বান করবো এবং যারা আল্লাহর পথে আসবে তাদের সঙ্গে বন্ধুত্ব করব। যারা আল্লাহর দুশ্মন তাদের থেকে আমরা কি করবো বার করবেন্লাহর মূল দাবি এরপরে লাল্লাহর শর্ত আধিপত্যগুলো লাল্লাহার সাতটা শর্ত করে শর্ত সাত শত করে হবে এই সাতটা শর্ত আপনারা নিজেরা জানবেন মুগুক্ত করবেন খালি লাইল পর্নি হয় না সাতটা শর্ত আজকে বলে দিবেন নামগুলো ব্যাখ্যা হিংশ লাগান এক নম্বর আলে এলম এক নম্বর কি মানে লালার অর্থ জানা জানা এলেম জ্ঞান অর্জন করে লালহার সম্পর্কেও জ্ঞান অর্জন করা লালার জ্ঞান অর্জন করা এলএম দুই আল এত তার মানে কোন সন্দেহ সংশয় থাকবে না একম তিন নম্বর আল এফলাফ মানে বিরুদ্ধে চার নম্বরে আিদ্ পাঁচ নম্বর আল মোহাব্বত ছয় আল সাত নাম্বারে আল কবুল কয়টা বললাম এই নামগুলো মুখস্থা ব্যাখ্যা সামনে দলিল করতে দলিল হবে প্রত্যেক দলরে দাওয়াতে দিন এগুলো খুবই দরকার কারণ এই যুগের মানুষ লাইল বুঝে না এটা আমি প্রায় বলে থাকি যে এক লোক কোর্টে গেছে সাক্ষী দেওয়ার জন্য জজ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কে বলে আমি তো খুনের মামলার সাক্ষী আচ্ছা তাহলে বলো কে খুন করেছে বলে তা তো জানি না আচ্ছা কাকে খুন করলো তা জানি না। জানিনা ভাবে খুন করলো জানিনা জবাব কি বলবেন বলে বেটা ফাঁসদামি করার জায়গা আর পাও নাই কোর্টে আসলে খুনের সাক্ষী দেওয়ার জন্য কিছুই জানো না পরে ধরে জেলে ঢুকেই দাও এটা জানি স্পষ্ট তেমনি ভাবে আপনি যখন বলছেন আমাকে লাহ্লা অর্থ কি জানি না লাল হওয়া পরে গাইলুল্লাহর কানুনও মানে লাইলা হওয়া পরে ওই যে মূর্তির শ্রেদ করে লাইলা পরে মাদারে শ্রেদ্ধ করে লাইল্লাহ পরে মাদারীকে প্রার্থনাও করে কি সুন্দরী মান লাইলাহা ইহ এটার জন্য সাতটা শর্ত করে শর্ত সাতটা শর্ত আলে আলেম আল ইকিন আলে খাল আল সিদ্দ আল মাহাব্বা আলিল ইয়াদ আল এই সপ্তাহে আগাম সপ্তাহে দলিত সহ বিস্তার আলোচনা হবে অল্প অল্প আমরা আলোচনা করব মুক্ত কলম নিয়ে আসবো নোট করে লিখে দিবো আল্লাহ করার প্রশ্ন আছে আচ্ছা আমি প্রশ্ন করি কবরে কয়টা প্রশ্ন হবে কে কে বলতে পারবেন আপনি বলেন মান রব্বুকা বুঝি বল তিনটে প্রশ্ন হলো এটাকে অর্থ সবুঝা এই প্রশ্নগুলো কি হবে অর্থ সুঝা এরপরে আমরা আলোচনা করছিলাম যে ইসলামের বেনা পাত্তা এই পাস্তা বেলার মূল বেনাটা হচ্ছে ইমান ইমানের মূল ভিত্তির নাম কি দেখেন ইসলামের বিনা দুইটা না কিন্তু ইসলাম বিনা কয়টা আমার এখান থেকে সরে যায়নি এবার ইসলামের বিনা পাঁচটা এই পাঁচটা বেনার মূল বিনা কিমান ইমানের মূল ভিত্তি কি তাও হেদের কয় রকম দুই রকম কি কি কুফুর বিল্লা আগে কুফুরবিত্ত আবুত কুফুরবিত্ত আর ইমান বিল্লা দারিল তুরায় বাকারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়ার সামাই এক ফুরবিত্ত আবুত আর একটা আয়াদ ৩৬ নম্বর আয়াত সেখানে বলা আছে আমি সব জাতির কাছে রাসুল পাঠিয়েছি এই মর্মে দাবার দেওয়ার জন্য আনী আবুদুল্লাহ অজ তানিবুত্তাহুদ এক আল্লাহর এবাদত করবে তাগুদ থেকে নিরাপদ দূরে থাকবে তাহলে এই তৌহিদের দুই রকম এটা লাইলহার মধ্যে আছে লাইলহা একটা ইল্লা কি আর একটা এবং বলেছি এখানে লালহা নিয়ে গন্ডগোল সব বাদ দিয়ে তারপর আল্লাহকে গ্রহণ করে এখানেই গন্ডোল উপাদক্য এখানে নতুন কোন পার্থক্য নেই তো এটা আমরা ভালো করে মনে রাখবো এবং লাইলহার মধ্যে আবার এটাও নিয়ে আসবো যে এক আল্লাহর এবাজের দিকে আনুগত্যের দিকে আহ্বান করা সিরিক মুক্ত করা এবং আল্লাহর জন্য ভালোবাসা এবং যারা এটাকে অস্বীকার করে তাদের থেকে আমরা দূরে থাকা তাদেরকে তাক্ষীর করা আর দুই নম্বর বলা হল যে সিরিক থেকে মানুষকে সাবধান করা এবং যারা শিরিক করে তাদের সঙ্গে শত্রুতা পোষণ করা এবং তাদের থেকে বাড়া করা বাড়াহা সম্পর্কে আমাদের এলেম আরও আসবে ইনশাআল্লাহ এরপরে আমি আলোচনা করলাম যে লালদ সাতটা শত করে শর্ত সাতটা শর্তকে বলতে পারবেন সাতটা শর্তকে বলতে পারবেন আজকে এটা ইনশাআল্লাহ মুখস্থ করতে হবে নোট করে দেবেন লিখে দেবেন ইনশাআল্লাহ আমার কাছে একটা দেখেন এটা একটা ভালো একটা সব পুরোটা মত যদি আপনি মুখস্ত করতে পারেন আলমদুল্লাহ একজন এটা বাংলা করব না করি বাংলা কলেজে এখন আমি সিস্টেম বদলাই এখন মুখস্থ করাবো নোট করে নেবেন মুখস্থ করবেন আমি পড়া নেব যেমন আজকে পড়া নেওয়া হবে অল্প অল্প আলোচনা হবে পড়া নেওয়া হবে এই জন্য কাগজ কলম নিয়ে আসবেন দেখে বলবেন অসুবিধা আমি জিজ্ঞেস করলে মুকুক্ত করা জরুরি না আপনি লেখা থাকুক আপনি দ্বারা বলবেন যে এই সাতটা সত্যই নিজে মেহনত করে লাগবো ইনশাল্লাহ নোট বই নিয়ে আসবো সবচেয়ে ভালো ডায়রি নিয়ে আসাটা তো সুন্দর হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাকে দান করেন্লাহ বিদাহান